জায়দ ইবনে সাবিদ রহদিল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেন তাঁরা নবী সাল্লা সঙ্গে সেহরি খেয়েছেন অতঃপর ফজরের সালাতে দাঁড়িয়েছেন আনাস রওদুল্লাহ তালাহ আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম এ দুয়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল তিনি বললেন পঞ্চাশ বা ষাট আয়াত তিলওয়াত করা যায় এরূপ সময়ের ব্যবধান ছিল